السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد شماনতো শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা পূর্বের আলোচনায় হজের মাসায়েল এবং হজের ফজিলত সংক্রান্ত আমরা আলোচনা কিছু শুনে আরছি রেয়াদুসলেহীন থেকে আমরা যে বিষয়ে আজকে আলোচনা শুরু করবো সেটি হলো হজের ওয়াজিবাত হজের কী কী ওয়াজিব তো সেখানে আমরা বলেছি যে হজের চারটি রুকুন আছে যে রুকুন যদি কোনো ব্যক্তি একটা ছুটে যায় তার হজ হবে না সে রুকুনগুলি কী কী এহেরাম বাধা আরাফ আর ময়দান অবস্থান করা এবং তওয়াফে জিয়ারা করা এবং সাই করা এই হজের রুকুন যেটা এটা অবশ্যই করতে হবে না করলে হজ হবে না আর কিছু ওয়াজিব আছে আর ওয়াজিব যেগুলি আছে এগুলি যদি ছুটে যায় তাহলে তার পরিবর্তে তাকে হয় কুরবানি দিতে হবে আর না হয় তার বদলে দশটি করে রোজা রাখতে হবে সেখানে বলেছি যে প্রথম ওয়াজিব যেটা সেটা হলো হজের অর্থাৎ প্রথম যে কাজ শুরু হয় সেটা হলো মেকাত থেকে ওই ব্যক্তির হজের কাজ শুরু হয় মেকাতে যাওয়ার পর তাকে এহেরাম বাঁধতে হবে কোন ব্যক্তি যদি মেকাতে এহরাম না বাঁধে তাহলে তার ওপরকে কুরবানি দিতে হবে এহেরাম বাঁধব এহেরাম বাঁধার সময় আমাকে কি কি কাজ করতে হবে এহেরাম বাঁধার সময় সুন্নর তালিকা সেটা হলেই যে এহেরাম বাঁধার পূর্বে নিজের শরীরকে পাক এবং পবিত্র করা অর্থাৎ নখ যদি বড় হয় কেটে ফেল দিতে হবে নাভের নিচের চুল বগলের নিচের চুল অর্থাৎ নিজের শরীরের পবিত্রতা অর্জন করে নিতে হবে এহেরাম বাঁধার পূর্বে এরপরে মেকাতে যে সে গোসল করবে গোসল করার পর সেখানে অজু করবে গোসল করার পর ওই ব্যক্তির শরীরে যত সিলাই যুক্ত কাপড় আছে সবগুলি কাপড় ফুলে ফেলে তারপরে এহরামের কাপড় পরবে এহরামের কাপড় পরবে এহরামের কাপড় যেটা হবে এটা সাদা কাপড় দুটি কাপড় হবে একটি নিচে লঙ্গি হিসাবে পরবে আর একটি উপরে রাখবে তো গোসলের পরে এই কাপড়টি পরে নেবে গোসল সাবান দিয়েও করতে পারে কোনো সমস্যা নেই প্রয়োজনে সাবান দেবে প্রয়োজনের সাবান ছাড়া গোসল করতে পারে গোসল করাটা সন্ন্যত যে দূর থেকে সফর করে আসছে মেকার থেকে আর কোনো ব্যক্তি মেকাতে যে গোসল না করে যদি নিজের হোটেল থেকে গোসল করা যায় তো আর সমস্যা নেই যাই হোক সংক্ষেপে বলি মেকার থেকে তাকে গোসল করে এহরামের কাপড় পড়তে হবে এহরামের কাপড় পরে অজু করতে হবে অজু করার পর সে যদি মনে করে পার্শ্বে মসজিদ আছে সেখানে গিয়ে তাহিয়াতুল ওজু দুই টাকার নামাজ পড়তে পারে অজুর নিউতে অথবা নামাজের সময় যদি হয়ে থাকে সেই নামাজ পড়তে পারে অথবা মসজিদে প্রবেশ করে তাহিয়াত মসজিদ এই নিউতে সে দুই রাখার সলাথ আদায় করতে পারে তবে মেকাতে এহরামের কোনো নামাজ নেই এহরামের কোনো সালাত নেই এখানে আরেকটি জিনিস সেটা হলেই যে হজ যেটা আমরা করব। এই হজটি হবে তিন ধরনের হজ্ এফরাদ হজ্ তামাত্ম হজ্জে কেরান হজ্জে এফরাজের অর্থ হলো যে শুধু হজ করা ওমরা ছাড়া শুধু হজ করা আর হজ্যের তামাত্মু হলো প্রথমে ওমরা করে হালাল হয়ে যাওয়া এরপরে আবার হজের নিয়ত করা এবং মাঝখানি সময়টুকু সে হালাল অবস্থায় অবস্থান করা এটা তামাত্ম আর কেরান হলো এই যে ওমরা এবং হজ দুটাকে একই এহরামে একত্রিতভাবে আদায় করা ওমরা এবং হজ দুটাই হবে তো হালাল হবে না মাঝখানে হালাল হবে না তামাত্মুতে হালাল হবে এই তিন ধরনের হজের প্রকার তো কোন ব্যক্তি যদি হজের সময় মেকাতে যায় গোসল করলো করার পর অজু করলো অজুর পর দুই রকা সলাচ দায়ী করলো এখন কি করত নিয়ত করত শুধু যদি কেউ হজের সিজন ছাড়া অন্য সময় কেউ যদি অমরা করতে যায় তাহলে সেখানে অমরা নিয়ত করবে এই বলে লাভবাহিকা অমরাতান কি বলবে লাভবাহিকা অমরাত্তান लब्बाइका हजान लब्बाइका हजान जो कि हज कर हजे तमें लब्बाइका সে অমরান নিয়ত করবে এরপরে সেখানে আবার আট এ জিলহাজ জিল হজের আট তারিখে সে লাভান বলে হজের নিয়ত করবে তাহলে মেকাত থেকে হজে বললেই হবে এটাও বলতে পারে আর যদি কেউ কেরান করে কেরান অর্থে অমরা এবং হজ দুটাকে একই এহরামে করা মাঝখানে হালাল না হওয়া তাহলে সে নিয়ত করবে লাভবাইকা অমরাতান ও হাজান লাভবাহিকা অমরাতটারই নিয়ত করলাম তো এই দুই কাপড় যখন পরা হবে এবং মুখে যখন কাপড় পরার নাম কিন্তু মহরিম নয় কাপড় পরার পর মুখে যখন নিয়ত করবে তখন হবে মহরিম আর তখন থেকে তার হজের মূল যাত্রা শুরু হলো কেবল হজের কাজ শুরু হয়ে গেল এখন লাভবাহিকা অমরাতান বলেন অথবা আব্বাইকা হাজজান বলেন অথবা আব্বাইকা হজ করবে সেরকম এহরাম এই এহরাম পড়ার সাথে সাথে মহরিম হওয়ার সাথে সাথে কিছু জিনিস নিষিদ্ধ আছে এগুলি করা যাবে না নাম্বার 1 নিজের শরীর এবং মাথা বা শরীরের কোন জায়গা থেকে চুল ফালানো যাবে না চুল কাটা যাবে না এহরাম পরার পর শরীরের কোনো জায়গা থেকে চুল কাটা যাবে না চুল ফালানো যাবে না ইচ্ছা করে যদি চুল কাটি চুল ফেলে দেয় তাহলে তাকে একটু দম দিতে হবে কি করতে হবে দম দিতে হবে আরো যদি অনিচ্ছায় পড়ে যাই যে চুল কাতে যেয়ে চুল পড়ে গেলো দাড়িতে চুল কাতে যেয়ে চুল একটু পরে গেলো তাহলে সে অবস্থায় অনিচ্ছায় পড়ে গেলে কোনো সমস্যা নেই আর দ্বিতীয় নম্বর হলে তাকলিমুল আদফার নখ কাটা যাবে না চুল ফালানো যাবে না লাভবাইকে অমরাতান ও হাত জান বলেছেন এখন আর নখ কাটাও যাবে না এগুলি আগে কাটতে হবে এহরামের আগে তৃতীয় নম্বর হল তাকতিয়াত রাস মাথা ঢাকা যাবে না মাথা ঢাকা ওই যে কাপড় দুটা পরেছেন নিচে একটা লুঙ্গি আর ওপরে একটা চাদর পরে থাকতে হবে এবং ওই কাপড় দিয়ে মাথা ঢাকা যাবে না বাসে বসে যদি শীত লাগে তারপরেও মাথা ঢাকা যাবে না চতুর্থ নাম্বার সেটা হলেই যে সিলাই যুক্ত কাপড় পরা চলবে না সেটা জাঙ্গা হোক ভিতরে লঙ্গি হোক অথবা গেঞ্জি হোক টুপি হোক সেলাই করা কোনো কাপড় পরা যাবে না তবে বেল যেটা আছে বেল বাঁধার জন্য বেলের উপর যে সিলাইটা আছে এ কোনো সমস্যা নেই এটা পরা যেতে পারে যুক্ত কাপড় পরা যাবে না পঞ্চম নাম্বার সেটা হলেই আতর লাগানো যাবে না আতর লাগানো যাবে না তবে গোসলের পর যদি কোনো ব্যক্তি আতর লাগাতে চায় তাহলে সে তার শরীরে লাগাতে পারবে কিন্তু এহরামের কাপড়ে আতর লাগানো যাবে না এবং এহরামের কাপড়ে যদি আতর লেগে থাকে তাহলে সেই অংশটুকু ধুয়ে ফেল দিতে হবে এবং এহরামের নিতের পর থেকে নিয়ে আর তাকে কোনো আতর ব্যবহার করা চলবে না কোনো পশুর স্বীকার করা যাবে না যা হে ইমানদারগুন তোমার যখন এহারাম অবস্থায় থাকবে তখন তুমি শিকার করতে পারবে না যে ধরনের শিকার হোক শিকার করা যাবে না এবং কোন পশুকে মারাও যাবে না শিকার করা যাবে না মারা যাবে না কারো রক্তপাত ঘটানো যাবে না ঝগড়া করা যাবে না এগুলি হল মাহজুরাতুল এহারাম এহরাম অবস্থায় এগুলি কাজ করা যাবে না আর কোন ব্যক্তি যদি শিকার করে ফেলে দেয় শিকার যদি করে ফেলে দেয় অথবা কোনো পশুকে যদি মেরে ফেলে দেয় जी पशु से शिकार कर पशुता के दम दी है वही मापेर पशु आपके दम दी है तीत नम्बर हल विवाह विवाह प्रस्ताव देना एहराम अवस्था विवाह विवाह प्रस्ताव देवा जा रे अल मुबास सरतुद्दून अल फर्ज मानी सहबा सारा स्त्री का ग्रहण करा जा সর্বশেষ সেটা হলে জ্যামা স্ত্রী মিলন করাও চলবে না এগুলি নিষেধকৃত জিনিস এহারাম অবস্থায় এগুলি কাজ করা চলবে না আগে যেগুলি শুনলাম যেমন কাপড় পরা চুল ফালানো নোখ কাটা আতর লাগানো এগুলি যদি ভুলে হয়ে যায় সমস্যা নেই ইচ্ছা করে করলে এর পরিবর্তে কি দিতে হবে দম দিতে হবে আর যেটা শিকারের সম্পর্কে বললাম শিকার যদি কেউ করে তাহলে সে যে পরিমাণ শিকার করলো যেই ধরনের পশু এই ধরনের একটা পশু তাকে কী করতে হবে আল্লাহ রাস্তায় কোরবানি করতে হবে দম দিতে হবে আর কেউ যদি জ্যামা করে কেউ যদি মেলন করে তার স্ত্রীর সাথে তাহলে তার হজটি ফাঁসে হয়ে যাবে হজ কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এবং তাকে পরবর্তী এই হজের কাজা আবার তাকে করতে হবে এই জন্য এগুলি মাহজুরাতুল এহরাম যে যে জিনিস নষ্ট করে দেয় তো মেকার থেকে এহরাম বাঁধবো এবং এগুলি সব জিনিস মাথায় রেখে এভাবে আমার হজের যাত্রা শুরু হবে অমরাত থেকে এখান থেকে শুরু হবে তালবিয়া পড়া কি পড়া তাল কিছি আল্লাহ তোমার সাথে কারো শরিক নেই ইন্দা নিশ্চয় সকল প্রশংসা এবং যত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন মক্কায় পো পর্যন্ত এই তালবি চলতে থাকবে আল্কাহ সম্মান তো শ্রোতা দর্শক মন্ডলী আমরা হজের অধ্যায় নিয়ে আমরা আলোচনা করে আসতেছিলাম এবং হজের নিয়ম এবং সেখানে করণীয় কাজ নিয়ে আমরা আলোচনা করে আসতেছিলাম এখন ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনার সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুণা রয়েছে কবিরা ক্ষমা দেখুন বড় গুণা প্রতি সোমবার ও শনিবার রাত এগারোটায় বাংলাদেশে রাত সাড়ে দশটায় ভারতে বাংলায় द्विधा द्वंद मूल्यबोधर अभाव प्रकृत विश्वास अभावेतन जीवन जापन धर्म के भूलतन एस्करण यथाथ तथ्य पेते सकल क्षेत्र करत्य प्रकाश करते कारण ये अपन अधिकार और हमार् सत्यता बला देख सत्य उन्न প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি दर्श मुसलिम देखा प्रोग्राम चल्लिस हदीस ग्रंथर धारावाकम नबी सालु आल्लम चल्लिस हादिस परवर्ती अनुष्ठान पीस टी बांगल् আলহামদুলিল্লা ওসালাত ওসলাম সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা বিরতির পূর্বে হজের মাসাইল নিয়ে আলোচনা করছিলাম হজের ফজিলত এবং এহরাম অবস্থায় আমাকে কি কি জিনিস নিষেধ এ বিষয়ে আমরা আলোচনা শুনে আরছি এবং সেখানে শুনেছি যে এহরাম বাদার পর থেকে নিয়ে তালবিয়া পড়তে হবে এহরাম বাদার পর থেকে আমার হজের সফর শুরু হয়ে গেছে মাথা ঢাকা চলবে না চুল ফেলানো যাবে না নোখ কাটা যাবে না আতর লাগানো যাবে না কিছু গালিগালাস করা যাবে না মিথ্যা বলা যাবে না এবাদতের মধ্যে রাখতে হবে যে কে বেশি করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে এবং বেশি বেশি হবে তালবি আলাক আল্লাহম আলাক আলবাই আলাহমদাওয়া মুন কালি কালাক এখানে একটি বিষয় যেটা আমি आलोचना कर प्रयोजन मन कर हजर फजिल्लाजे बार बार लाभ लाभ तुम्हारा तुम जतम दिए राज सम्पद दिए तुम सुता दिए तुम इज्जत दिए तुम बातशाह दिए तुम सबकि विधायी आजकल मुसलमान जरा जाने जल्लाह जा सारा अने के संतान दी परे अने के रोगमुक्त करते विपद उद्धार करते मानस के उपकार करते अपने परे एध आंकदा सम्पूर्ण शरियत बिधे आंकदा এই আকিদাগুলি যাদের ভিতরে আছে আল্লাহ ছাড়া গাই সামনে যারা নিজের মাথা নত করেন হজের সিজিনে যদি সে নিজেকে নিষ্পাপ করতে চায় হজ্জে মাবরুর যদি করতে চায় তাহলে তাকে এই তালবিয়ার বাস্তবতা তার জীবনে প্রয়োগ করতে হবে এই তালবিয়ার বাস্তবতা সে নিজে আমলে সেটা নিয়ে আসতে হবে লাব্বাইক লাব্বাইক সে বলতে হবে যে আল্লাহ লা শরিক আরাক আল্লাহ তোমার সাথে কেমন শরিক নেই সারা পৃথিবী রাজত্ব আল্লাহ তোমার হাতে এই তালবি পড়তে পড়তে মক্কায় পুষব মক্কায় পৌঁছার পর সেখানে যদি হোটেলে যেতে হয় হোটেলে যাবে অথবা ডাইরেক্ট যদি মক্কায় কেউ যায় সেখানে যে যেয়েতুল্লাহ যখন ঢুগবে তখন ডান পা আগে দিয়ে বিসমিল্লাহি ও সালাতামু আলা রসৌল্লা আল্লাহম মগফিলাম আল্লাহম মফত আবু আবহমতিক আউদু বিল্লাহিল আউিম ওবি ওয়জহিল করিম অসুল তোয়ানুল কাদিম মীরাজ শাহী তোয়ানুল রজিম এইভাবে সে পাটি আগে দিয়ে ডান পা আগে দিয়ে এই দোয়া পরে এই দোয়া শুধু হারানোর জন্য নয় প্রত্যেক মসজিদে ঢোকার জন্য এই দোয়া পাইতুল্লাই ঢোকার পর প্রথম যে কাজ হবে হাজির সাহেব এবং অমরাকারীদের জন্য সেটা হল তওয়াফ করা সেটা কী করা তাফ করা অনেকেই যে সেখানে প্রথমে সলাচদাই করেন তো সেখানে যে কোনো তাহিয়াতুর মসজিদ নেই বায়তুল্লাই ঢোকার পর কোনো তাহিয়াতুর মসজিদ নেই যে সেখানে নামাজ আগে পড়তে হবে তা নয় সেখানে প্রথম কাজ হলে তো অফ কর তবে যদি নামাজের সময় সেখানে পৌঁছে যাই তাহলে প্রথমে নামাজ পড়ে নি তারপরে তো অফ করবে তবে আর একটা জিনিস সেটা হলে যে এহরাম অবস্থায় আমরা যে কাপড়টা পরবো সেই কাপড়টা আমরা নিচে লঙ্গি হলো এবং উপরে পুরাটা শরীরে কাপড় পরে নিতে অর্থাৎ এক চাদর একদিক থেকে নি এই চাদরের এই পাশ্বেও এর কাঁতের উপরে রাখতে হবে দুই কাঁধ খালি রাখতে হবে অনেকেই যেখানে সেখানে ভুল করে মে কাঁতে সেটা হলেই ডান কাঁধ খালি রেখে তারা সেখানে সলাচ আদায় করে এটা ঠিক না আল্লাহ রাখলাম নিষেধ করেছেন কাঁধকে খালি রেখে নামাজ পড়তে তো কাঁধ খালি রাখার সময় সেখানে নয় এখন যখন আমি যখন তাওয়াব শুরু করব তো তখন আমার জন্য সন্ন্যতি কাজ সেটা হলেই ডান কাঁতটাকে খালি করা ডান কাঁধকে এই চাদরটাকে পিছন দিক দিয়ে নিয়ে বাম কাদের উপর রাখা তাহলে এর উপর কাপড় থাকবে আর এটা থাকবে খালি এটাকে বলা হয় এসতেবা আরবিতে কি বলা হয় এজতেবা তো শুরু হবে হাজারে আসোয়াদ কালো পাথরের সোজায় যে কালো পাথরের সোজা স্থানে যে তবাব শুরু হবে এবং সেখানে সেই কালো পাথরকে যদি চুমো দেওয়া যায় চুমো দিলেও হবে কোনো হাতে যদি স্পর্শ করা যায় তাহলে ওই হাতটাকে চুমা দেওয়া সম্ভব হাত অথবা লাঠি অথবা কোনো জিনিস দিয়ে যদি পাথরকে টাচ করা যায় তাহলে পাথরকে চুমা দিলেও হবে অথবা কোনো জিনিস যদি টাচ করা যায় তাহলে সেই জিনিসকে চুমা দিলেও হবে আর যদি চুমাও দিতে পারলাম না হাতও শুইতে পারলাম না তাহলে দূর থেকে ইশারা করে যে বিসমিল্লাহি আল্লাহ আকবার কি বলে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে বিলকুল পাথরের সোজা দাঁড়িয়ে তার দিকে মুখ করে চেহারা করে এক হাত উঠা বাস দুই হাত না এটা না এটা ভুল এক হাত উঁচা করে বিস্মিল্লাহি আল্লাহ আকবর বলে আমার তওয়াফ শুরু হবে তওয়াফের পূর্বে ইস্তেফা করলাম চাদরটাকে ডান হাতে ডান বগলের নিজদিকে নিয়ে এখান থেকে তাওয়াব শুরু হলো বিস্মিল্লাহি আল্লাহ আকবর বলে তাওয়াব শুরু হল তাওয়াফটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এই তাওয়াফের মাঝে বেশি বেশি দোয়া করা বেশি বেশি দোয়া আল্লাহর কাছ থেকে চাওয়া এটা শূন্য কারণ দোয়া কবুল হওয়ার অন্যতম জায়গা হলো তওয়াফরত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা তো হাজর আসবাদ থেকে ডান পাশে একেবারে চারি চারিপাশে ও দূর থেকে হ্যাঁ সেখানে যে বায়তুল্লার সাথে যে একটি জায়গা আছে যেটাকে ছোট্ট একটি পিলার দিয়ে ঘেরাও করে আছে সেটাও বায়তুল্লার একটি অংশ বিধায় ওটার বাহির থেকে তওয়াফ করে আসতে হবে তো তওয়াফ করে আসতে গেলে প্রথম কোনা দ্বিতীয় কোনা বাদ দিয়ে তৃতীয় কোনায় যখন আসবো সেই কোন নাম হলো রুকনামানি তার নাম হলো রুকণয়ামানি সে রুকণয়ামানি এসে যদি কেহ ছুঁতে পারে তাহলে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলবে ছুবে চুমার কোনো বিধান নেই ছুতে হবে আর যদি ছুতে না পারে তাহলে সেখানে কিছু বলার দরকারও নেই বিসমুল্লা আল্লাহকে বলার দরকার নেই তা রুকনিয়ামানি যদি ছুঁতে পারে তাহলে বিসমিল্লাহ বলে ছুবে আর যদি না শুইতে পারে তাহলে সেখান থেকে আগে চলে আসবে আর রুকনি আমানি আর হাজরা স্থাৎ তৃতীয় পিলার এবং তারপরে চতুর্থ যেটা নাকি হাজরা সালো পাথরের যেটা কিনারা আছে এই দুটার মাঝখানে যে দোয়া পড়া শূন্য সেটা হলে রব্বানা আতিনাফিদ্দুনিয়া হাসানা ওফিল আখিরতে হাসানা ওয়াকিন আজাবান্নার রব্বানা আিনাফিদ্দুনিয়া হাসানা ওফিল কিনা ওয়াকিন নার। পুরাটা তোয়ার জায়গা দোয়া কবুল হওয়ার স্থান কিন্তু বিশেষ করে রুকনি আমানি এবং হাজরা কালো পাথরের মাঝখানে যে জায়গাটুকু আছে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ জায়গা আর এই গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহ নবী যে দোয়া পড়তেন সেটা কি রব্বানা আতিনাফিদুনিয়া হাসান দুনিয়াতে আমার মঙ্গল দাও আখিরাতেও মঙ্গল দাও ওয়াক আজাবান্নার এবং জাহান্নাবের আগুন থেকে আল্লাহ তুমি মুগ্ধ দাও ছোট্ট দোয়া কিন্তু এখানে দুনিয়ার সবকিছু চাওয়া আছে মধ্যে दुनिया मंगलो चावा आखरतर मंगलो चावा आ जहान नाम मुक्ति चावा आल्ला पक जो का okay, दुनिया मंगल दान करें आखरत मंगल कि जानना और जहान नाम मुक्त एर चेवर आर कि दोआा टी बस बस पड़ा सुन्नू अन्ो दो पड़ा जो पे माँ बाबीलम पर बस बस दुरुद पाठ करा तो यह जो अब कलो पाथर सोजा आसलम हजर आसवादे सोजा जो आसलम তখন সেখানে আবার হাতের ইশারা করে আল্লাহ আকবার বলতে হবে কি আল্লাহ আল্লাহ আকবার হাতের ইশারা এটাকে আবার ইশারা করার দরকার নেই আল্লাহ আকবার বলে কয়েকটি কেমন হলো এক এক তওয়াফ ঠিক এইভাবেই দুই তাওয়াফ তিন তাওয়াফ এই প্রথম তিন তাওয়াফে একটু রামাল করা আল্লাহ নবীম যখন তওয়াফ করতে এসেছিলেন উনি যখন হজে এসেছিলেন तक ओई मक्का मक्कार काफे रा बोलते मदीना दुरबल हो गते हैं तुम्हारा एक चले देखाओ हम शक्ति आोक टान एक, करे, एक आ, हिले हिले प्रथम तीन, तीन चक्कर ये कर सुन्न रामल बला है तो एक दू तीन चक्कर पर्त रमल चार पांच छय सत এবং তয়াপটি শেষ হবে কোথায় এসে ওই কালো পাথরের সোজা হাজরা সবই তওয়াপ শেষ হয়ে যাবে কয় চক্কর হলো সাত চক্কর এক দুই তিন চার আচ্ছা এই তওয়ফের জন্য অজু থাকা শর্ত এই তওয়ফের জন্য অজু থাকা শর্ত অজু যদি ছুটে যায় ওযু যদি ভেঙে যায় তাহলে আবার তাকে অজু করে এসে তওয়ফ করতে হবে তওয়াফ যখন করবেন সাতটা গুনতে হবে গুনতে যেয়ে যদি ভুল হয়ে যায় पाँचता हलो कि छय भोले गंदेह के दूर करार्जन कमटा के एक मनी पाँच और छयर मध्य सन्देह हो पाँच हलो कि छय हलोता पाँच मनी करें पाँच मनी कर ले सन्दे थकोर छयदी मन करें तो सन्दे थकते छय पाँचों होते पाँच जो मनी करें तो हमें और को सन्देह नहीं बी दो तफ शुरू करते हैं এ তওয়াফ করার ক্ষেত্রে যদি অজু ভেঙে যায় তাহলে উজু করে আসতে হবে এভাবে সাত চক্কর যখন তার হয়ে যাবে আবার সেই সপ্তমবারে এসে ওই হাজরাসবাদের সামনে এসে আল্লাহ আকবার বলে তার সাত চক্কর যখন হয়ে যাবে এখন আপনার প্রথম কাজ হলেই ওই যে ইস্তেফা করেছিলেন ড্যান কাঁধটা যে খোলা রেখেছিলেন এখন এই চাদরটাকে আবার উপরে নিয়ে দুই কাঁধ ঢেকে এর উপর চাদরটাকে রেখে দেন এবং এরপরে দুই রাকাত মাকাম ইব্রাহিম এক স্থান আছে ইব্রাহিমের পায়ের চিহ্ন সেখানে আছে তার পিছনে যদি সম্ভব হয় অথবা যেখানেই সুযোগ হবে সেখানেই দুই রাখাত তাওয়াফের দুই রাখাত সলাচ আদায় করতে হবে এবং সেই সলাতে নিয়ম হলেই প্রথম রাখাতে কলিয়াউল কাফেরুন আর দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ আহাদ এটা হলো সন্ন্যত আর কেউ যদি এই সুরা নাও পড়তে পারে অন্য সুরা পড়লে হবে কলিয়া কাফেরুন দ্বিতীয় রাখাতে কলহা হাত আর বলেছি যত চাওয়া যত দোয়া কখন ওই চলা অবস্থায় তওয়াফ করা অবস্থায় দুই রাখা সলাচ আদায় করলাম এরপরে অনেকে বসে সেখানে অনেক লম্বা হাত তুলে দোয়া করে তো দোয়া করতে পারে কিন্তু আল্লাহ রবীলাম সেখানে এভাবে যা হাত তুলে ধোয়া করেছেন এরকম প্রমাণ পাওয়া যায় না আর সেখানে মানুষের ভিড়ও হয় সেখানে অধিকক্ষণ বসে থাকাটাও মানুষের জন্য কষ্টকর বিধায় দুই রাখা সলাৎ আদায় করে সেখানে যদি জমজম কুয়ার যাওয়া সম্ভব হয় জমজম পানি পান করা সম্ভব হয় তাহলে জমজম পানি পান করে সফর উদ্দেশ্যে সাইর উদ্দেশ্যে রওয়ানা হতে হবে সম্মানিত ও দর্শক মণ্ডলী আমরা ওমরা এবং হজ সেই ক্ষেত্রে ওমরার করার নিয়ম আমরা জেনে আসতেছিলাম যে কিভাবে করবো ইনশাল্লাহ এ বিষয়ে বাকি যেটা আলোচনা আছে এটা আমরা পরবর্তী দর্শে সেই আলোচনা শুনব সেই আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি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 जकत दाम अर्थ पर्फ आई अल बैंक শূন্য শূন্য আট তিন সোয়েফট বিআইসি খৌড় এ আর এ ওয়াই টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি মানবতার সমাধান যারা এক আল্লাহর ইবাদত করে কোরআন আমল করে আল্লাহ রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের খুঁটি সমূহ প্রতি বুধবার রাত বাংলাদেশে ও রাত সাড়ে ভারতে বিশ টিভি বাংলায়